ইবনু উমার রাজ তালাহ বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহাম একদা ফাতিমার ঘরে গেলেন কিন্তু ভিতরে প্রবেশ করলেন না আলী রাজিয়াল্লাহ তালাহ ঘরে এলে ফাতিমা রাজিল্লাহ তালাহা তাকে ঘটনা জানালেন তিনি আবার নাবি সাল্লাম এর নিকট বিষয়টি নিবেদন করলেন তখন তিনি বললেন আমি তার দরজায় নকশা করা পর্দা ঝুলতে দেখেছি দুনিয়ার চাকচিকের সঙ্গে আমার কি সম্পর্ক আলী রাজিল্লাহ তালাহ ফাতিমার নিকট এসে ঘটনা খুলে বললেন ফাতিমা রাজি আলাহ বললেন তিনি আমাকে এ সম্পর্কে যা ইচ্ছা নির্দেশ দিন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন অমুক পরিবারের অমুকের নিকট এটা পাঠিয়ে দাও তাদের প্রয়োজন আছে